লিখেছেন শুনেছে শুধু রসুলের মজারের সামনে ইয়া রাসুল আল্লাহ বলা যাবে কেন ইয়ার্লা বলা যাবে যদি এই উদ্দেশ্যে রসুলকে ডাকি তাহলে রহমানের বান্দা তারা যারা আল্লাহর সাথে অন্যকে কে ডাকে না আল্লাহ সাথে অন্যকে কে বলে ইয়া আল্লাহ বলে যদি ডাকে ইয়ার আল্লাহ হবে না তাহলে যদি ডাকার উদ্দেশ্যে যে রসুলের কাছে কিছু পাবো তাই ডাকি আহ্বান করছি তাহলে কিন্তু বলেন আসসালাম আলীকে তাহলে ঠিক আছে কারণ এখানে আপনি আহ্বান করে তার থেকে কিছু চাইলেন না বরং আপনি সলাত এবং সালাম কি করলেন পেশ করলেন তাহলে এইভাবে জায়গ কিন্তু আপনার নিয়তের যদি কিঞ্চিত পরিমাণ এরকম কিছু থাকে যে নবীকে যদি আহাসুল্লাহ বলে ডাকি তো আমার দেশের বিদাতিদের তো ধারণা আর কোন বিদাতির কথাই বলবো আমরা তো অনেক সময় বললি যে কবর পূজারী বিদাতির কথা বেরেলি বিদাতির কথা বলি না না ধোকা খাবেন না তাদের মধ্যেই শুধু বিদাত আছে আর নবী সাহা আমাদের সাহায্য করতে পারেন আর না চাইলেও সাহায্য করেন তার দরবারে হাজির হলে খালি হাতে ফিরিয়ে দেন না কিন্তু অন্যদের কথা যারা নিজেদেরকে দেওবন্দী বলেন যারা নিজেদেরকে ইলিয়াসী বলে যারা নিজেদেরকে হাকিমুলের অনুসারী বলে তাদের কথা বলছি মাসিক মদিনা লিখেছে কয়েক বছর আগের সংখ্যা আমার কাছে আছে তাতে লিখেছে লজ্জা পেয়ে যাবে তাদেরকে দেখে তারা এই কথা লিখেছেন যে নাম আমাদের মতোই জীবিত এই আমাদের মতো কথাটি একটি বেশি কিছু না, শুধু এর যে আমাদের মত কথাটি কোথায় আছে শহীদদেরকে আল্লাহ জীবন দিয়েছেন সত্য যখন শহীদদেরকে আল্লাহ জীবন দিয়েছেন তাহলে আল্লাহ রব আলমের জন্য অত্যন্ত শক্তিশালী এবং সম্মানজনক জীবন রয়েছে কিন্তু সেই হায়াত হচ্ছে বারজাখী হায়াত সেই জীবন হচ্ছে পরলৌকিক জীবন বারজাখী জীবন পরকাল আবার পরলোক দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে কবরের জীবন এই কবর থেকে ইন্তেকাল থেকে শুরু করে যতক্ষণ জান্নাত বা জাহান্নাম পর্যন্ত মানুষ পৌঁছানি এটাকে কি বলা হয় দুনিয়াবী জীবন কি যদি দুনিয়াবী জীবন বলেন তাহলে আমাদের মত জীবন হইতে পারে আমাদের জীবন কি আহ ইহলৌকিক জীবন দুনিয়ার জীবন এ দুনিয়ার জীবনে শ্বাস নিতে হচ্ছে একটু চেপে ধরেন তো দেখি মিনিট দেখেন কি হয় উপায় নেই সেখানে তাহলে সেখানে কি করে বেঁচে আছে তাদের হায়াত আছে যদি আমাদের মতে কোথা থেকে লিখলো আশ্চর্য কথা যে এসব আলেমদের কি এত বড় আলে আমাদের মানুষের ভাষা কি এত বড় আলেম তার সম্পর্কে বলছে বলছি যে তার সম্পর্কে বলছি যে তাকে বলুন বা আপনারাই বলুন তার পক্ষ থেকে কেউ যদি পারেন যে এতটুকু কথা শুধু দলিল চাই যে আমাদের মত জীবন রয়েছে আমাদের জীবন জীবন দুনিয়ার দুনিয়াবি আর তারপরের জীবনটি হচ্ছে কি বললাম বারজাকি জীবন আর তারপরের জীবন হচ্ছে জান্নাতের জীবন অথবা জাহান্নামের জীবন প্রত্যেকটি জীবন আলাদা আলাদা কিনা আমি তো এই কথাটি বোঝার জন্য কোনো একটি বক্তব্য বলেছিলাম এমন কি মায়ের পেটের জীবন এটি দুনিয়াবি জীবন কিন্তু তার প্রয়োজন আর সেখানে বেঁচে আছে আপনি জানতো এরকম একটা এতে আপনাকে সার্জারি করে ঢুকিয়ে দেওয়া হয়তো কোনো স্টোরে গোদামে হ্যাঁ আর তারপরে থাকুন তো দেখি দশ মাস থাকবেন তাহলে এখানেই তো পার্থক্য যদি এলমের নামে আলেমের নামে আর ধর্মের নামে হয় যেগুলি দলিল নাই আর আমাদের দেশের মানুষ তো অধিকাংশ সাধারণ মানুষ সাধারণ মানুষ কি করে পার্থক্য করবে যদি অন্ধকারের সামনে আলো আসে তাহলে আমি অন্ধকারে আছি আর অন্ধকারে থেকে যদি অভ্যাস হয়ে যায় তাহলে আর কোরআন শুনার কথা শোনার অনেকের তো ভাগ্যে জুটে না যার ফলে হক না হকের পার্থক্য করার তো অভিজ্ঞ না মনে করি এত বড় আলেন আর এত বড় এদের পিছনে এত লোক ঘুরে আর এদের ব্যবসা এরকম এত লিখেছে তো কাছে তো ইহার রাসুল আল্লাহ আহ্বানের উদ্দেশ্যে বললে শির আর যদি দুরুল সাল্লাম পড়ার জন্য বলেন তো অবশ্যই আর নবী সাল্লাম এটি নবী সাথে খাস নাই বরং আকার এখানে যখন সালাম পড়বেন তখন আসসালাম আপনি যখন ওই সোহাদাদের কবর যেখানে আছে সেখানে আসসালাম আলীকাইয়া আমের রসুলিল্লা হামজা বলতে পারেন অসুবিধা আছে এমন কি ওমারে ফারুক আল্লাহ তাল ছেলে আবদুল্লাহ যখন সফর থেকে আসতেন তখন হে আমার প্রিয় আব্বা শ্রদ্ধা আব্বা আসসালাম আলেকা ইয়া আবাতি বলতেন আপনাকে বলি যখন আবদুল্লাবিন আগে বলেছি সাহাব এই কেন উপর থাকতে হবে কিনা আপনার আব্বা মারা গেছেন আপনি বিদেশ থেকে গেলেন আব্বার খবর কাছে গিয়ে আসসালাম আলাইক ইয়া আবি বাই আবাতি বলতে পারবেন না পারবেন কি পারবেন না তাহলে এটি ইয়া বলা শুধু রসুল্লাহর সাথে খাস কথাই হইলো সালাম বলার উদ্দেশ্যে যে কোনো ব্যক্তিকে সালাম বলার জন্য ইয়া আদি বলতে পারেন কাছে গেলে